আবু হুরাই রাহ রাজিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন ঘোড়া তিন প্রকার একজনের জন্য পুণ্য আরেকজনের জন্য আবরণ ও অন্য আরেকজনের জন্য পাপের কারণ সে ব্যক্তির জন্য পুণ্য যে আল্লাহ রাস্তায় ঘোড়াকে সর্বদা প্রস্তুত রাখে এবং সে ব্যক্তি যখন কোনো লম্বা রসি দিয়ে ঘোড়াটি কোনো চারণভূমি বা বাগানে বেঁধে রাখে তখন ওই লম্বা দড়ির মধ্যে চারণভূমি অথবা বাগানের যে অংশ পড়বে তত পরিমাণ সবসে পাবে যদি ঘোড়াটি দড়ি ছিঁড়ে ফেলে এবং দু একটি টিলা পার হয়ে কোথাও চলে যায় তারপর তার লাদাগুলিও নেকি বলে গণ্য হবে যদি কোনো নদী নালায় গিয়ে পানি পান করে মালিক যদিও পানি পান করানোর ইচ্ছা করেনি তাও তার নেক আমলে গণ্য হবে আর যে ব্যক্তি নিজের অসচ্ছলতা দারিদ্রের গ্লানি ও পরমুখাপেক্ষিতা হতে নিজেকে রক্ষা করার জন্য ঘোড়া পালন করে এবং তার গরদান ও পিঠে আল্লাহর যে হক রয়েছে তা ভুলে না যায় তবে এই ঘোড়া তার জন্য আজাব হতে আবরণ হবে অপর এক ব্যক্তি যে অহংকার লোক দেখানো এবং আহলে ইসলামের সঙ্গে শত্রুতার কারণে ঘোড়া লালন পালন করে এ ঘোড়া তার জন্য পাপের বোঝা হবে নাবি সাল্লা সাল্লামকে গাধা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন এ সম্পর্কে নির্দিষ্ট কোনো আয়াত আমার নিকট অবতীর্ণ হয়নি তবে ব্যাপক অর্থবোধক অনন্য আয়াতটি আমার নিকট নাজিল হয়েছে অর্থাৎ যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সে তার প্রতিফল অবশ্যই দেখতে পাবে आज व्यक्ति अनुपरिमाण मंदकज कर सेफल देखते पाए सूरा जिलजाल आयत नंबर 7 और 8